दशम खंड प्रथम परिच्छेद श्रामकृष्ण अधर बाड़ी दुर्गापूजा महोत्सव श्रीजुक्त अधर बाड़ीते नवमी पूजार दिन ठाकुरदाले श्रीरामकृष्ण दंडायमान सन्धार पर श्री श्री दुर्गार आरती दर्शन करीते अधर बाड़ी दुर्गपूजा महोत्सव तई ठाकुर के निमंत्रण कर आनिया आज बुधवार দশই অক্টোবর আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ চব্বিশে আসিন শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে আসিয়াছেন তন্মধ্যে বলরামের পিতা ও অধরের বন্ধু অবসরপ্রাপ্ত স্কুল ইন্সপেক্টর সারদাবাবু আসিয়াছেন অধর প্রতিবেশী ও আত্মীয়দের পূজা উপলক্ষে নিমন্ত্রণ করিয়াছেন তাঁহারাও অনেকে আসিয়াছেন শ্রীরামকৃষ্ণ সন্ধ্যার আরতি দর্শন করিয়া ভাবাবিষ্ট হইয়া দালানে দাঁড়াইয়া আছেন ভাবাবিষ্ট হইয়া মাকে গান শুনাইতেছেন অধর গৃহীভক্ত আবার অনেক গৃহিভক্ত উপস্থিত ত্রিতাপে তাপিত তাই বুঝে শ্রীরামকৃষ্ণ সকলের মঙ্গলের জন্য জগতমাতাকে স্তব করিতেছেন তারও তারিণী এবার তারও তরিত করিয়া তপনতনয় ত্রাসে ত্রাসিত জায় মা প্রাণী জগত অম্বে জনপালিনী জনমোহিনী জগত জননী যশোদা জঠরে জনম লইয়ে সহায় হরি লীলায় বৃন্দাবনে রাধা বিনোদিনী ব্রজবল্লভ বিহার কারিণী রাসরঙ্গিনী রসময়ী হয়ে রাস করিলে লীলা প্রকাশ গিরিজা গোপোজাগোবিন্দ মোহিনী তুমি মা গঙ্গে গতিদায়নী গান গাওয়ে গোলকে গুণ তোমার শিব সনাতনী সর্বাণী সর্বস্বরূপিণী সগুণা নির্গুণা সদা শিব প্রিয় কে জানে মহিমা তোমার শ্রীরামকৃষ্ণ অধরের বাড়ির দ্বিতল বৈঠকখানায় গিয়া আছেন। घरे अनेक निमंत्रित व्यक्ति आसियामे पिता और शारदाबाबू प्रभृति का ठाकुर एखो भिष्ट निमंत्रित व्यक्ति सम्बोधन कर बाबूरा तुमरा निमण खाओ अधर नैवेद्य पूजा माँ ग्रहण करिया तईक श्रीरामकृष्ण जगतमतार आवेशे बलते खे এখন তোমরা প্রসাদ পাও ঠাকুর জগন্মাতাকে ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন মা আমি খাবো না তুমি খাবে মা কারণানন্দ রূপিনী শ্রীরামকৃষ্ণ কি জগন্মাতাকে ও আপনাকে এক দেখিতেছেন যিনি মা তিনিই কি সন্তান রূপে লোকশিক্ষার জন্য অবতীর্ণ হইয়াছেন তাই কি ঠাকুর আমি খেয়েছি বলছেন এইবার ভাবাবেশে দেহের মধ্যে ষট চক্র তার মধ্যে মাকে দেখিতেছেন তাই আবার ভাবে বিভোর হইয়া গান গাইতেছেন ভুবন ভুলাইলি মা হরমহিনী, মুলাধারে মূলাধারে পলে বিনা বাদ্য বিনোদিনী শরীর শারীর যন্ত্রে সুসুম ত্রয়ত্রন্তে গুণভেদে মহামন্ত্রে তিন গ্রাম সঞ্চারিনী আধার সরদলে শ্রীরাগার মণিপুরেতে মল্লার বসন্তে হৃদ প্রকাশিনী বিশুদ্ধ হিন্দল সুরে কর্ণাটক আজ্ঞাপুরে তান মান লয় সুরে ত্রিসপ্ত সুর ভেদিনী মহামায়া মোহপাশে বদ্ধ করাসে তত্ত্বলয়ে তত্ত্বাকাশে স্থির আছে সৌদামিনী শ্রীনন্দ কুমার কয় তত্ত্ব না নিশ্চয় হয় তব তবতত্ব গুণত্রয় কাকিমুখ আচ্ছাদিনী আবার গান ভাব কি ভেবে পরাণ গেল যার নামে হরে কাল পদে মহাকাল তার কেন কালরূপ হল কালরূপ অনেক আছে এ বড় আশ্চর্যকাল যাঁরের হৃদ মাঝারে রাখলে পরে হৃদপদ্ম করে আলো নামে কালি রূপে কালি কাল হতেও অধিক কালো ওরূপ যে দেখেছে সে মজেছে অন্য রূপ লাগে না ভালো প্রসাদ বলে কুতুহলে এমন মেয়ে কোথায় ছিল না দেখে নাম শুনে কানে মন গিয়ে তাই লিপ্ত হলো অভয়া শরণাগত হলে সকল ভয় যায় তাই বুঝি ভক্তদের অভয় দিতেছেন ও গান গাইতেছেন অভয় পদে প্রাণ সঁপেছি আমি আর কি জমের ভয় রেখেছি নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি আমি দেহ বেচে ভবের হাটে দুর্গা নাম কিনে নেছি। দেহের মধ্যে ছজন কুজন তাদের ঘরে দূর করেছি এবার সমন হৃদয় খুলে দেখাবো তাই বসে আছি নাম মহামন্ত্র আত্মশীর শিখায় বেঁধেছি রামপ্রসাদ বলে দুর্গা বলে যাত্রা করে বসে আছি শ্রীযুক্ত শারদাবাবু পুত্রশোকে অভিভূত তাই তার বন্ধু অধর তাহাকে ঠাকুরের কাছে লইয়া আছেন। তিনি গৌরাঙ্গ ভক্ত তাহাকে দেখিয়া শ্রীরামকৃষ্ণের শ্রীগৌরাঙ্গের উদ্দীপন হইয়াছে ঠাকুর গাহিতেছেন আমার অঙ্গ কেন গৌর হলো। এইবার শ্রীগৌরাঙ্গের ভাবে আবিষ্ট হইয়া গান গাহিতেছেন বলিতেছেন শারদাবাবু এই গান বড় ভালোবাসেন ভাব হবে বই কিদে রে ভাবনিধি শ্রীগৌরাঙ্গের ভাবে হাসে কাঁদে নাচে গায়ে বন দেখে বৃন্দাবন ভাবে সুরধ্বনি দেখে শ্রীযমুনা ভাবে গোড়া ফুকরি ফুকরি কান্দে যার অন্ত কৃষ্ণ বহির গৌর গোড়া আপনার পা আপনি ধরে ঠাকুর আবার গাহিতেছেন পাড়ার লোকে গোল করে মা আমায় বলে গৌর কলঙ্ক নেই কইবার কথা কইব কোথা লাজে মোলাম উঘ প্রাণ স্বজনী একদিন শ্রীবাসের বাড়ি কীর্তনের ধূম হুড়াহুড়ি গৌরচাঁদ দিন গড়াগড়ি শ্রীবাস আঙিনায় আমি একপাশে দাঁড়িয়ে ছিলাম। একপাশে পাশে নৌকায়ে আমি পড়লাম অচেতন হয়ে চেতন করায় শ্রীবাসের রমণী একদিন কাজীর দলন গৌর করেন নগর কীর্তন চণ্ডালাদি যত জবন গৌর সঙ্গেতে হরিবল হরিবল বলে চলে যান নদের বাজার দিয়ে আমি তাদের সঙ্গে গিয়ে দেখেছিলাম রাঙা চরণ দুখানি একদিন জাহ্নবীর তটে গৌরচাঁদ দাঁড়ায় ঘাটে চন্দ্র সূর্য উভয়েতে গৌর অঙ্গেতে দেখে গৌর রূপের ছবি ভুলে গেল শাক্ত শৈবী আমার কলসি পড়ে গেল দৈবি দেখেছিল পাপ ননদিনী বলরামের পিতা বৈষ্ণব তাই বুঝি এবার শ্রীরামকৃষ্ণ গোপীদের উদ্ভ্রান্ত প্রেমের গান গাইিতেছেন শ্যামের নাগাল গাল পেলাম না লো আমি কি সুখে ঘরে রই শ্যাম যদি মোর হতো মাথার চুল যতন করে বাঁধতুম বেনি সৈ দিয়ে বকুল ফুল শ্যাম যদি মোর কঙ্কন হত বাহু মাঝে সতত রহিত কঙ্কন নাড়া দিয়ে চলে যেতুম সই বাহু নাড়া দিয়ে শ্যাম কঙ্কন হাতে দিয়ে চলে যেতুম সই রাজপথে শ্যাম যখন বাজায় তার বাঁশি আমি তখন জল লোতে যমুনায় আসি আমি বন পোড়া হরিণীর মতো ইতিউতি চেয়ে রই